সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বিশ বাংলায় বাংলা মানবতা সমাধান असलकुम वरहमतुल्ला वबरक दूरों का सुप्रिय दर्शक श्रोता अपन के आहवान जाना पवित्र कुरान बोझार पद्धति विषयक आलोचना शुरार्ठान मध्यमें विषयटी करार चेष्टा कर सहजे कुरान क्या बोझा जा कुरान निजे किसी पेश करगे एकम्रहज उपाय कुरान के बुझे पर आज के सामने ये उपमहा विषय एक आलोचना शुनाब से मानूष से हक अमल करते सत्य अमल करते सत्य विश्वास टिका रखते जे जो अत्यंत आपनजोर बाधा का बाधाग्रस्त हैपन जनता पर्रमशाली प्रतपशाली शक्ति हाथे आई शक्तर मुखे निजेक टिके रखा कत कठिन एवं से टा जाए कि ना आषय अपने सामने उस्थापन करब संक्षिप्त आज के परिसरे जी सम्भव हो जाए हलोजे एक महिला वे एक ता मानूष तारवित्र चरित्रपर जी क्यों कलंकपन कर অন্যায়ভাবে তাহলে এই সময়ে টিকে থাকা অত্যন্ত কঠিন এর পরও একটা মানুষ ইমানদার থাকতে পারে কি না ইমানদার থাকতে হলে তার কী কী বৈশিষ্ট্য এবং তার কি প্রতিফল হয় প্রতিদান পায় এই বিষয়ে আমরা আপনাদেরকে আজকে আলোচনা শোনাব আমাদের এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচক হিসাবে পেয়েছি অত্যন্ত বিরল দুজন ব্যক্তিত্ব আমরা আলোচনা শুরুতে আপনাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি আমরা প্রথমে পরিচয় হব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং আলমী দিন খানিকুম রহমতুল্লাহ আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ডক্টর আহমদুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এক এক করে আলোচকদের কাছ থেকে যে বিষয়টা আপনাদের সামনে আমরা উপস্থিত করেছি উপস্থাপন করেছি এই বিষয়ে ধারাবাহিক ভাবে আলোচনা দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই আমি যেখানে আউজিম্লাহ আল্লাহের যে আয়াতটা আছে এর উপরে আপনি আমাদেরকে কিছু মূল্যবান বক্তব্য শোনাবেন এ করানুল করিমেই আল্লাহ রাবুল আলমিন হেদায়তের বহু বিষয় তুলে ধরেছেন তার মাঝে বেশ কিছু উপমাতিনি তুলে ধরেছেন একজন মানুষের জীবনের অবস্থা বিভিন্ন রকম হতে পারে তার প্রেক্ষাপট বিভিন্ন রকমের হতে পারে কিন্তু সব প্রেক্ষাপটেই সে আল্লাহ সুবাহানহ তালাকে স্মরণ করবে আল্লাহ সুবাহানাহতার প্রতি ইমান আনবে ইসলামকে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সেই প্রেক্ষাপটে ইসলাম মেনে চলবে এ প্রসঙ্গে আল্লাহ রাবুল্লা আয়লা মিন আমরা মনে করবো যে এটা একটা দৃষ্টান্ত যারা ইমানদার তারা সব সময় পরিপূর্ণভাবে ইসলামকে পালন করতে পারবে এমন প্রেক্ষাপট পাবে না কখনো এমন প্রেক্ষাপট পাবে যদি পেয়ে থাকে তাহলে তো খুব সহজেই ইসলামকে পালন করবে তারা কিন্তু অনেক সময় এমন এসে যাবে जे एम कठिन प्रेक्षापट जेखने बहु चपर मुखे बहु समस्म हुए इसलम मे चलते हैं ये शुद्ध मूलत आज के इसलमेई अनुसारी जरा तरह क्षेत्र नय वर अल्लाह रबुल आलमीन सामने एक चित्र तुले धरे पूर्ववर्ती नबीर समय तरह जरा अनुसारी छें ताओ अत्य चपर मुखे हुए इसलम के बाई समय नबीर दावत के ग्रहण कर तरा इमान इसलमर ऊपर प्रतिष्ठित छे जार्टी ज्वल्त चित्र अल्लाह रब्लम तुम धरे मुसा आलिस्लतुआसलम तरह विद्रोह जिन्हें सब चे बड़ से जिन्हें निजे के शेवे राओन। शेवे रब हिसी कराउन से फेराउनर घरेबल आलमीर की हैमत जी फेराउन मुसा आलिस्लतम के पृथ्वी बुके आस्ते दीबें ना এজন্য কত রকমের পন্থা অবলম্বন করলো কত রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করলো কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন যদি কাউকে নিয়ে আসেন কারো পক্ষে বাধা দেওয়ার কখনো সম্ভব নয় সেই ফেরাউনের ঘরেই আল্লাহ রাবুল্লাহ আলমিন লালিত পালিত করলেন মুসা আলহিসু আসালামকে ঠিক একইভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন যদি কাউকে ইমানের উপর রাখেন তার প্রতিবন্ধকতা যতজনেই যত রকমের সৃষ্টি করুক না কেন जो थामान इसलम थे दूरे रखार चेषा करूक नो अल्लाबुलत रखें पृथ्वी बुके बड़ काफे घर मानुष हेदायत प्रमाण अल्लाहन कर स्त्री हजरत आसियालामान तरह दिन इमान इने अथचार से समय दृष्टि आकर्षण करब्स प्रचंड प्रत क्षमता राजा प्रचंड क्षमता तरह हाथी छोटे इतिहास प्रमाण कर दानत क्यों पे जाने के तार प्रत सम्राट অথবা তার সামনে কি ভয়ঙ্কর তাকে কি আগুনে ফেলে দেওয়া হবে নাকি জালিয়ে ফেলা হবে নাকি টুকরা টুকরা করে ফেলা হবে ইমান এই নিয়ামত যখন আল্লাহ সুবাহ কাউকে দান করে তখন তার সামনে এই দুনিয়াবী বৈষয়িক কোন নির্যাতন নিষ্ঠুরতা অথবা তার প্রতি কঠিন আচরণ এটা তখন আর তাকে ফিরাতে পারে না আমরা সাহাবাহিক তাদের জীবনে দেখেছি যে প্রাথমিক জীবনে হজরত বিলাল রদি আল্লাহর তার মনীপ সেই যুগে প্রতাপশালী ছিল ইমান আনলেন তিনি ইমান গ্রহণ করলেন আল্লাহ রসুলের কাছে কালেমা পাঠ করলেন তার উপরে কত নির্মম নিষ্ঠ এবং অমানবিক নির্যাতন করা হয়েছে কিন্তু তাই বলে কি তিনি ইমান থেকে ফিরে এসেছেন না এখানে আমি যে কথাটি বলতে চাই সম্মানিত দর্শক শ্রোতা সেটি হচ্ছে যে হজরত আসিয়া রদি আল্লাহ আনহা নারী সমাজের জন্য এবং একটা নজির যে প্রতিকূল পরিস্থিতিতে যার স্বামী একজন অবাধ্য এবং ভয়ঙ্কর রকমের একজন সেই অবিশ্বাসী উদ্রোহী এই ধরনের ব্যক্তির ঘরে যখন হজরতামালিত হয়েছেন যে কারণে যখন তিনি দাওয়াত দিয়েছেন লাহ মুহমদুর রসুল হজরত আউুবকাল তাকে কাছে থেকে দেখতে দেখতে তার মনের ভিতরে এই আস্থা তৈরি হয়েছিল যে লালিত পালিত হয়েছিলেন কার ঘরে ফেরাউনের ঘরে এই আসিয়া রাজি আল্লাহ সংস্পর্শে তার আচার ব্যবহার বিশ্বস্ততা তার চারিত্রিক দৃঢ়তা তার ইমান এবং এই প্রভুত্বের কোন ভিত্তি নাই বরং মূসা পায়গাম্বর যে সংবাদ দিচ্ছে এটাই সঠিক ফলে তখন সে ইমানকে গ্রহণ করেছে তখন ইমান গ্রহণকারী যখন সত্য গ্রহণ করে তখন কিন্তু তার এই চিন্তা আর থাকে না যে আমি ইমান গ্রহণ করলে আমাকে মারবে না আমাকে কাটবে না আমাকে জ্বালিয়ে দিবে হজরত আসিয়া তাই হয়েছিল আজকে আল্লাহার ক্ষেত্রে নারীদের জন্য হজরত আসিয়া কেমন করে। নারীরা হয়তো নিজেদের ভোগ বিলাস সম্পদের কারণে দেখা যাচ্ছে যে তারা ধর্মকর্ম থেকে বিমুখ হয়ে যাচ্ছে ক্ষেত্র বিশেষ আজকে নারীদের ভিতরে আমরা নারী সমাজের ভিতরে এই যে ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটা মানসিকতা দেখছি অথবা আল্লাহ সুবাহান আদেশ অমান্য করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যেখানে নারীর নিরাপত্তার জন্য আল্লাহ কি করেছেন পর্দার ব্যবস্থা করেছেন সেখানে নারী এখন তার নিজের নিজের নিজের মনের হয়ে দিয়েছে। সে নিজে প্রকাশ করছে এর পিছনে কারণটা কি এর পিছনে কারণ হলো আল্লাহর প্রতি ইমানের দুর্বলতা আর একই নারী হজরত আসিয়া রাজি আল্লাহা যখন তাকে নির্মম নির্যাতন করা হয়েছে মরুভূমিতে নিয়ে তার বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে তাকে মেরে দিয়েছেন এটা কত বড় একটা ইমানি প্রত্যয় সেজন্য বিশ্ব নারী সমাজের জন্য একজন বিশ্বাস নারীর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন হজরত আসিয়া রাজি আল্লাহ আহমদুল্লাহ আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমরা হজরত আসিয়ার বিষয়টা এবং ফেরাউনের সাথে এই যে পরস্পর বিপরীতমুখী চরিত্রকে একই জায়গায় রেখে সহাবস্থান করানো যায় কি না এবং সেখানেও সত্য এক সময় বিকশিত হয় এবং সত্য টিকে থাকে এই বিষয়টা এখানে অত্যন্ত ভাবে আমরা বুঝেছি সুপ্রিয় দর্শক শ্রোতা সময় হলো একটু বিরতিতে যাবার একটু পরে আমরা ফিরে আসবো আশা করবো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন আমি আপনারা দেখছেন ডাকুন সমাজে বাংলায় স্টুডেন্ট অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমরা এবার আরেকটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সেটা হল যে একজন মানুষ সে অপবাদের যোগ্য না যে একটা অন্যায় করেছে বা খারাপ কাজ করেছে এই ধরনের কোনো নজির তার জীবনে নাই কিন্তু তারপরেও অন্যায়ভাবে তার উপরে বদনাম চাপিয়ে দেওয়া হয়েছে অপবাদ দিয়ে দেওয়া হয়েছে এবং সমস্যাটা হল এই জায়গায় যে এই বদনামটা প্রতিহত করার মতো প্রতিবাদ করার মতো শক্ত দলিল আপাতত দৃষ্টিতে তার কাছেও নাই এই সময়ে এই যে অসহনীয় অবস্থা এই নির্যাতনকে এই অপবাদকে সহ্য করা সত্যিই কঠিন এবং আমরা জানি যে এর চেয়ে আরও ছোটো ছোটো স্বাভাবিক অপবাদের কারণে আজকে অনেক যুবক যুবতী অনেক মানুষ অনেক প্রাপ্তবয়স্ক যাদের সুস্থ জ্ঞান ছিল আছে এরকম মানুষ কিন্তু ফাঁসিতে ঝুলছে নিজে আত্মহত্যা করে ফেলতেছে তো এই সময় সত্যের উপরে টিকে থাকা যায় কি না এবং এই অপবাদকে কিভাবে মোকাবেলা করা যায় এই বিষয়ে সুরায় তাহরিমের যে সর্বশেষ বারো নম্বর আয়াত্রী হজরত মরিয়ম আলাহিসাল্সাল্লামকে দিয়ে আল্লাহ উপস্থাপন করেছেন আমি সে মাদানীকে অনুরোধ করবো যে এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন মানুষ বিভিন্ন প্রেক্ষাপটে যারা ইসলামকে মেনে নিতে পারে ইসলামকে পালন করতে পারে সেজন্যই আল্লাহ রাবুল আলামিন তাদের কাছে সহজভাবে উপস্থাপন করছেন বিভিন্ন দৃষ্টান্ত এর মাধ্যমে তো একজন মেয়ে হিসাবে আমরা যেমন এর আগেই আসিয়া তিনি একটা মডেল মেয়েদের জন্য সেটা আমরা আগেই শুনলাম যে সেই কঠিন পরিবেশে থেকেও তিনি কিভাবে আল্লাহকে সন্তুষ্ট রেখেছেন এবং জান্নাতের পথে তিনি কিভাবে চলেছেন সাথে সাথে আল্লাহ রাবুল্লাহ আলমিন আরেকজন মেয়ে মানুষকেও এখানে তুলে ধরেছেন অবশ্যই এটি শুধু মেয়েদের জন্যই নয় সকলের জন্য যেহেতু একজন মেয়ে মানুষকে আল্লাহ রব্লা আলামিন উপস্থাপন করেছেন তাদের জন্য এই জন্য আমরা বলবো যে মেয়ে মানুষদের জন্য নারীদের জন্য মা বোনদের জন্য এটা আরো বেশি আদর্শ আদর্শ এবং তাদের উপযোগী সেটা আরো বেশি আসলে আল্লাহ রাবুল্লাহ আলমিন আল্লাহ আলমিন যে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার নিষ্কৃতির পথ বের করে দিবেন এই যেভাবেই হোক না কেন যার জ্বলন্ত প্রমাণ মারিয়াম আলিহালাম তিনি একজন আসলে এমন একজন মেয়ে যিনি কুমারীর এ অবস্থায় আল্লাহ রাবুল্লাহ আলামিন তাকে আবার কত তাকে দিয়ে কত কিছু পরীক্ষাও ফেললেন আবার আল্লাহ রাবুল্লাহ আলামিন তাকে সহযোগিতাও করলেন তিনি যখন একজন কুমারী মেয়ে এভাবে তিনি সন্তান প্রসব করবেন কোথায় সন্তান প্রসব করবেন জায়গা নেই যে যেদিকে যায় সেদিকে শুধু অপবাদ দেয় আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে একেবারে নির্জন এলাকায় যেতে বললেন এবং নির্জন এলাকায় তিনি গেলেন একটা খেজুর গাছের নিচে যে খেজুর গাছে একটা শুকনা খেজুর গাছ আল্লাহ ছিল বলে আলমিন ছিল তারা তো কোনোদিন খারাপ দেখি নাই তুমি এই কি অপকর্ম করে চলে এসেছ তিনি কোনো কথা বললেন না মুখ বন্ধ খালি ইশারা করলেন যে এই সন্তানের দিকে সেই সন্তানেই জবাব দিয়ে দিচ্ছে যেই সন্তান যেই দোলনা থাকা অবস্থায় কোনদিন কথা বলার মতো তার যোগ্যতা ক্ষমতা নেই আল্লাহ রা আলমিন তাকেও প্রস্তুত করে দিলেন জবাব দাও আমি আল্লাহর ও ভাবে অন্যায় পথে আমি আসিনি মনে করব যে এটা একটা দৃষ্টান্ত যদিও ইসলাম আল্লাহ রসুল সাল্লাম বলছেন ধ্বংসশীল বিষয় থেকে তোমার বেঁচে থাকো তার মধ্যে একটা হলো নারী যারা তাদেরকে অপবাদ দেওয়া ইসলামীটা হারাম করে দিয়েছে এরপরেও দেখা যায় যে সমাজ যারা ইসলাম বিরোধী তারা কি করতে পারে অপবাদ কিন্তু দিলেও সেই মুহূর্তে যারা ধৈর্য ধারণ করে আল্লাহর পরে আস্থা রেখে চলবে নিশ্চয়ই কোনো সন্দেহ নাই আল্লাহ রবুল্লাহ আলমিন তার নিষ্কৃতির পথ বের করে দিবেন যেমনইভাবে আল্লাহ রবী আলমস্লামকে দিয়েছেন সেটাই এখানে আল্লাহ রবীমিন্তাহে সামনে এনে আমাদের কাছে এই যে কঠিন একটা নির্যাতনের সময়ে অপবাদের সময়ে আসলে এটা যার উপরে এরকম একটা ঘটনা ঘটবে তার তো আত্মহারা হয়ে যেতে পারে বা সে বড় একটা অঘটন ঘটাই দিতে পারে এই কঠিন মুহূর্তে টিকে থাকার জন্য যে এখানে দৃষ্টান্ত সেটা একটু এই বিষয়টাতে শুরুতে দুইটা মাসাল যে কোরআনে বর্ণিত হয়েছে আমি প্রথমে একটু সামনে নিয়ে আসতে চাই আমরা আমাদের একটি অনুষ্ঠানে হজরত ঈসা আলাহিসালামের সৃষ্টি এটাকে আল্লাহ সুবাহ একটা মাসালের মাধ্যমে মাসাল যাকে আমরা বলছি উপমা উপসা আল্লাহ সম্পর্কে রটি এসেছে অপবাদ মারাত্মক অপবাদেশি মারাত্মক নির্যাতন তো হজরত ইসা আলাইসাল্লামের প্রসঙ্গেও এখানে আল্লাহ সুবাহ মাসাল ব্যবহার করেছেন মাসালা ইসালা এই যে মাসাল শব্দ আমরা পেয়েছি উদাহরণ আবার আমরা এখানে সেই হাজরিয়ামের ক্ষেত্রেও দেখতেছি যে মা হয়ে এই মা সম্পর্কে তিনি সার্টিফিকেট দিয়েছেন জগতে বহু পুরুষ আছে কিন্তু এই নারী তার মর্যাদা তার গুরুত্ব তার পবিত্রতা তার চারিত্রিক নিষ্কলসতা এটা অনন্য এটার সঙ্গে কারোর সঙ্গে তুলনা করা চলে না কিন্তু এই নিষ্কলঙ্ক এবং এটি ছিল নারী চরিত্রের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা নির্যাতন যেখানে আল্লাহ সুবাহ হেফাজত করেছেন আমরা আঠারো পরায় আনুল মজিদের সুরা দেখি আল্লা দিনা ইয়ার মুন কিছু সংখ্যক কপট ব্যক্তি মুনাফিক ব্যক্তি দুর্বল চরিত্রের ব্যক্তিরা একটা অপবাদ রটনা করে দিয়েছিল এবং এই অপবাদ রটনা করে দেওয়ার ফলে রহমতুল্লিল আলমিন বিশ্ব নবী মোহাম্মদ রসুলের পরিবারের উপরে কি আল্লাহ চেহারা আমার বিবর্ণ হয়ে গিয়েছিল তিনি যেন একটা মানসিক এমন একটা অবস্থায় পৌঁছেছিলেন যে কিছু সংখ্যক নিম্ন চরিত্রের অত্যন্ত ঘৃণিত চরিত্রের মানুষগুলো নবী মহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়া পরিবারের উপরে আমাদের মা জনী করি এবং এই পুরুষ শাসিত সমাজে প্রায়ই দেখা যায় নারীকে দাবিয়ে রাখার একটা কৌশল কিছু বললেই নারীর উপরে দোষ চাপিয়ে দেওয়া হয় এই আমাদের বর্তমানে উপমহাদেশেও দেখছি যে অপকর্ম ঘটানোর পিছনে কিন্তু পুরুষের ভূমিকা বেশি এই যে একটা বৈশাখ ছিল এই মারিয়াম আলাহাতামের উদাহরণের মাধ্যমে আল্লাহ সব তালা এটাকে তীব্র ভাবে আমি বলবো যে প্রতিবাদ করেছেন এটা আল্লাহর প্রতিবাদ সম্পর্কে মিথ্যা অপবাদ রটিয়েছিল কে কতগুলো নিম্ন শ্রেণীর অত্যন্ত দুশ্চরিত্র কোলাঙ্গার মানুষেরা আর তার পাশে এসে দাঁড়িয়েছিলেন কে স্বয়ং আল্লাহ সুবাহ ব্যাপারে যারা এই করে আরেকটা মূল নেতৃত্ব দিয়েছিলেন সেই আফজুল্লা বিন উবাই কিন্তু এর সাথেও কিছু সাহাবাহিক এরামগণ তারা ভুলবশত জড়িয়ে গেছে একটা ধূম্রজালের সৃষ্টি হয়েছে যার জন্য মহানবুল ইসলাম ইচ্ছা করে কিন্তু কিছু করতে পারছেন না এমন একটা ধুম্রজাল সৃষ্টি করেছে যে ঘটনা ঘটছে কি ঘটে নাই এই জায়গায় যে বিষয়টিকে আমি খুব জোর দিয়ে বলবো আপনি মুসলিম নারীদেরকে ইমানদার নারীদেরকে বলে দিন তারা যেন যখন রাস্তায় বের হবে তাদের দৃষ্টিকে অবনমিত রাখে তাদের চরিত্রকে তারা হেফাজত করে তারা যেন পর্দা অবলম্বন করে তারা যেন সৌন্দর্য ধন্যবাদ আপনাকে যে আমরা এই বিষয়টাই চাচ্ছিলাম যে আমাদের শ্রোতাদের কাছে সরাসরি চলে যাক যেটা আপনি শেষ করলেন কথাটা দিয়ে যে আমাদের এই সমাজেও মা এরকম ঘটনা ঘুরে যেতে পারে ফাঁসির না ঝুলিয়ে দি বরং আপনি ইমানের উপরে থাকেন আস্থা রাখেন আল্লাহ আল্লাহ আপনার মুক্তির একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দিবে এখানে যে কষ্টটা পাচ্ছেন আপনি মানসিক ভাবে এর জন্য বিরাট প্রতিদ্বন্দ্ব অপেক্ষা করছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা থেকে আমাদের ক্লিয়ার যে বিষয়টা আমরা পেয়েছি এবং এই পোমার মাধ্যমে প্রবাদের মাধ্যমে যে এই বিষয়টা আল্লাহ আমাদের বুঝাইতে চেয়েছেন আমাদের কাছে অত্যন্ত ক্লিয়ার এই আয়তের এই প্রবাদের যে হেদায়ত আল্লাহ আমাদের দিতে চেয়েছেন এই হেদায়তটা যেন আমরা পাই এবং এই আলোকে যেতে আমরা নিজেরা আলোকিত হতে পারি এর উপর আমল করে নিজের জীবনকে সঠিক পথে নিয়োজিত করে নিজেকে সফল কাম করতে পারি সবার জন্য সে দোয়া আল্লাহর কাছে কামনা করছি आगामी अनुष्ठान देखार आमंत्रण जानिए मेहमान दे आ धन्यवाद जानिए आजकल अनुष्ठान एखने शेष कर वरहमतुल्ला वबरक এমন এমন অন্যায় থেকে বারণ করবে এটি মোমিনের কাজ একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে क्या इसलम आचरण बोझ देख चरित्र गठने सम्प्रचार सकाल सारे पीटी তো সর্বশ্রেষ্ঠ বান कत कार्यकी भावे कुरान थे के हिदायत नहीं कोटी कोटी मानुष जीवन हल आलोकित देख अल आल कुरान आलो कल सन्ध्या साढ़े छोन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश